আলোচিত হবে পৃথিবীর এর আগের পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম মোহাজিদের প্রশংসায় কোরআন কি বলে সেই আলোচনা দিয়ে সে সময় মক্কা থেকে মদিনা হিজরত করা ছিল প্রত্যেক মুসলিমের উপর ফরজ অথবা আবশ্যকীয় দায়িত্ব আমরা সাহাবিদের হিজরত নিয়ে আলোচনা করেছি নবীলাহ আলহিমের হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি হিজরত একটি কঠিন দায়িত্ব আর এই কঠিন দায়িত্ব সবাই পালন করতে সক্ষম হয়নি আর তাই কিছু মুসলিম মদিনা হিজরত না করে মক্কাতেই থেকে যায় পবিত্র কোরআনে পেছনে পড়ে থাকা এই মুসলিমদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন কোরআন শুধু পুরস্কারের আশা দেখায় না শাস্তির ভয় দেখায় মানুষকে আল্লাহ আশা দেন যেন সে আল্লাহর অনুগত হয় ভালো কাজ করে মানুষকে আল্লাহ ভয়ও দেখান যেন সে খারাপ কাজ থেকে দূরে থাকে এবং তবা করে এই দুটির মধ্যে সঠিক ভারসাম্য জরুরি যদি কেউ শুধু আশাই দেখে তাহলে সে নির্বিকারভাবে গুণাহ করতে থাকবে এই ভেবে যে আল্লাহ তো তাকে মাফ করে দেবে না আর যদি সে শুধু ভয় পায় তাহলে সে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হয়ে যাবে সাহাবাদের মধ্যে এই ব্যালেন্সটুকু ছিল তাই তারা ছিলেন শ্রেষ্ঠ প্রজন্ম আর আমাদের সময় মুসলিমদের মনে আশাও নেই ভয়ও নেই আর তার ফলাফল আমরা দেখতেই পাচ্ছি আমাদের মনে রাখতে হবে ভয় কেবল আল্লাহকে করতে হবে তেমনি আশাও রাখতে হবে কেবল আল্লাহরই কাছে আমরা এখন জানব পেছনে পড়ে থাকা এই মুসলিমদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন এর পরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব যারা হিজরত করেনি আল্লাহ এদের পেছনে পড়ে থাকার জন্য জাহান নামের শাস্তির কথা উল্লেখ করেছেন নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুমকারী ফেরেশ তারা তাদের যান কবজ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে আমরা জমিনে দুর্বল ছিলাম ফেরেশ তারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং ওরাই তারা যাদের আশ্রয় নাম আর তা মন্দ প্রত্যাবর্তন স্থল আননিসা ৯৭। এই প্রসঙ্গ হচ্ছে যুদ্ধ, যে মুসলিমরা হিজরত করেনি তাদের কাউকে কাউকে অনিচ্ছার সাথে বদরের যুদ্ধে মুশ্রিকদের পক্ষে অংশ নিতে হয়েছে তারা সক্রিয়ভাবে যুদ্ধ করতে চাননি এক প্রকার জোর করেই তাদেরকে মুশ্রিকদের বাহিনীতে যোগ দিতে হয়েছে তাদের এই পেছনে পড়ে থাকাকে আল্লাহ বলেছেন তাদের নিজেদের উপর জুলুম করেছে অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরতের এই গুনা করেছে বা জুলুম করেছে আর এর শাস্তি জাহান্নাম এই মুসলিমদের কেউ কেউ তাকিয়া করেছিল তারা নিজেদের মুসলিম পরিচয় গোপন রেখেছিল এবং মুশৃ সেজে মক্কায় বসবাস করত তাদের ব্যাপারে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةً لِّلنَّاسِ كَذَٰلِكَ عَذَابِ اللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةً لِّلنَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِن جَاءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ, ليقولن إِنَّا كُنَّا مَعَكُمْ আর কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অতপর যখন আল্লাহর ব্যাপারে তাদের কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর আজাবের মতো গণ্য করে আর যদি তোমার রবের পক্ষ থেকে কোনো বিজয় আসে তখন অবশ্যই তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে ছিলাম সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে আল্লাহ কি তা সম্পর্কে সম্যক অবগত নন সুর আনকাবুত আয়াত দশ এই আয়াতে আল্লাহ বলছেন যখন আল্লাহর পথে সামান্য কষ্ট আপতিত হয় তাতেই তারা হাই হাই করে উঠে বলে এটা তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এই লোকগুলো অল্পতেই ভেঙে পড়ে দিনের জন্য একটুও কষ্ট করতে তারা রাজি নয় একটুখানি ত্যাগ স্বীকার করার মানসিকতাও তাদের নেই আরামায়াস ছাড়তে তারা একদমই রাজি নয় বেশিরভাগ মুসলিমদের আজ একই অবস্থা সামান্যতম কষ্ট তারা দিন ইসলামের জন্য স্বীকার করতে রাজি নয় হিজরত জিহাদ তো দূরে থাক ফজরের সালাদে তারা ঘুম থেকে উঠতে চায় না বাড়তি আয়ের লোভে হারাম উপার্জন ছাড়তে পারে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা বড় মুদি দোকান যেখানে সবকিছুই হালাল পণ্য কিন্তু বাড়তি কিছু আয়ের জন্য লোকটা সিগারেট বিক্রি করে অনেক কাফির দেশে মুসলিমদের দোকানে মদ বিক্রি হয় হিজরত বা জিহাদের কষ্টে তুলনায় এগুলো আসলে কিছুই নয় কিন্তু আল্লাহ মক্কা থেকে হিজরত না করা মুসলিমদেরই মাফ করেননি সেক্ষেত্রে আমরা কিভাবে আশা করতে পারি শুধুমাত্র মুসলিম নাম ধারণের কারণে আল্লাহ আমাদের মাফ করে দেবেন যাই হোক মক্কার মুসলিমদের কাছে যখন এই আয়াত পৌঁছালো। তখন তারা একেবারে নিরাশ হয়ে গেলেন তাদের মনে হল তাদের বুঝিয়ে আর কোনো আশা নেই এরপর আল্লাহ তালা বললেন অবশ্যই তোমার প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে অতপর জিহাদ করে অতপর ধৈর্য ধারণ করে এসবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাসীন পরই দয়ালু সুরা আন্নাহল আয়াত একশো এই আয়াতে বলা হচ্ছে সেই সব মুসলিমদের কথা যারা মক্কা থেকে যান কিন্তু পরে তারা মক্কা ছেড়ে পালিয়ে আসেন এবং জিহাদ করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কেন কিছু মুসলিমরা হিজরত করেনি তারা ইসলামের ভূমি পেয়েও কাফিরদের ভূমিতে রয়ে গেছে গুড লাইফের জন্য মদিনায় গেলে তারা সম্মানিত হতে পারতেন কিন্তু সেটা না করে তারা কাফিরদের দেশের লাঞ্ছনা আর অবমাননার জীবন বেছে নিলেন এরপর যখন আল্লাহ তাদেরকে জাহান নামে শাস্তির হুমকি দিলেন এরপর কিছু সাহাবি নড়ে চড়ে বসলেন তারা ভাবলেন না ভুল করেছি কিন্তু ভুলের উপর টিকে থাকতে আমরা পারি না এমনই একজন সাহাবি ছিলেন সামরা এবং জন্দুব সামরা ছিলেন বেশ বয়স্ক দুর্বল কিন্তু যখন তিনি সুরা নিসার আয়াতি শুনলেন তখন তিনি বললেন না আমি দুর্বল নই আমি আমার পথ খুঁজে পেতে সক্ষম এরপর বাকিরা তাকে বহন করে মদিনায় নিয়ে যেতে লাগল কিন্তু সামরার মদিনায় যাওয়া হয়নি পথিমধ্যে তাঁর এই মেয়ে খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এল তিনি নিজের বাম হাতের উপর ডান হাত রেখে বললেন হে আল্লাহ এই এক হাত তোমার জন্য আর এক হাত তোমার রসুলের জন্য এরপর তিনি মারা গেলেন নবিজি তার ঘটনা জানতে পেরে বললেন ইস সে যদি মদিনায় মারা যেত তখন আল্লাহ আল্লাহতালা আয়াত নাজিল করলেন ومن يهاجر فِي ও মুজ মিল দি মুহির ثُمَّ রসুলি তুমি যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু স্থল ও প্রাচুর্য প্রাপ্ত হবে এবং যে ব্যক্তি নিজের গৃহ হতে আল্লাহ ও তার রসুলের দিকে হিজরত করে বের হয় অতপর মৃত্যু তাকে পেয়ে বসে তার স্বভাব আল্লাহর জিম্মায় সাব্যস্ত হয়ে গেছে এবং আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আন্নিসা আয়াত একশো অর্থাৎ সামরা মদিনায় যেতে পারেননি সত্যি কিন্তু যেহেতু তিনি নিয়োগ করেছিলেন এবং সে অনুসারে চেষ্টা করেছিলেন তাই আল্লাহ তাকে পুরস্কার থেকে বঞ্চিত করবেন না সামরার এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় সাহাবারা কেমন মানুষ ছিলেন তারা ভুল করেছেন কিন্তু ভুলের ওপর তারা ভুল করতেন না আল্লাহর আদেশ তারা প্রবল উৎসাহ আর উদ্দীপনার সাথে পালন করতেন তারা নিজেদের অপরাধ বা ভুলের জন্য খোড়া যুক্তি বা অজুহাত দেখাতেন না বার্ধক্য কিংবা রোগ কোনো কিছুই সামড়াকে আল্লাহর আদেশ মানা থেকে বিরত রাখতে পারেনি সেক্ষেত্রে আমাদের যাদের সময় স্বাস্থ্য বয়স অনুকূল পরিবেশ সবই আছে তাদের আল্লাহর কাছে কি অজুহাত থাকতে পারে সুরা আন্নিসার যে আয়াতে আল্লাতলা জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন তার দুই আয়াতে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন তাদের কথা যাদের হিজরত না করার পেছনে গ্রহণযোগ্য অজুহাত ছিল আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন কারণ তাদের হিজরতের সামর্থ্য ছিল না কিন্তু যে সকল সহায়হীন পুরুষ নারী ও বালক যারা উপায় বের করতে পারে না আর তারা পথ পায় না অতপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মার্জনাকারী ক্ষমাসীন সুরা আননিসা আটানব্বই এবং নিরানব্বই এবার আমরা আজকের পর্বের মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আর তা হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তার আগে কিছু কথা না বললেই নয় আমরা প্রায় সিরাহ এবং সাহাবিদের ইতিহাসকে খুব দূরের কিছু একটা ভাবি অনেকটা গল্প বা রূপকথার কাব্যকথার মতো মনে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময় আর ঘটনাগুলো আসলে খুব কাছের আল্লাহ রসুল সাল্লাহ আলহাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন সেই রাষ্ট্রটি প্রায় তেরোশো বছর ধরে মুসলিম বিশ্বের টিকে ছিল আল্লাহ রসুসাল আলী ওয়াস্লামের ইন্তেকালের পর সাহাবারা এই রাষ্ট্রের দায়িত্ব নেন আর সেটাকে বলা হয় খিলাফা রাশিদা পরবর্তীতে বিভিন্ন মুসলিম বংশ বা পরিবার এই খিলাফতের নেতৃত্বে ছিল সাহাবাদের পর বন উমাইয়া খিলাফতের নেতৃত্বে ছিল তারপরে আসে বন আব্বাস আর সবশেষে আসে তুর্কি উসমানী পরিবার যেটাকে বলা হতো সালতানাত কালের পরিক্রমায় এই রাষ্ট্রের বাহ্যিক অভ্যন্তরে নানা পরিবর্তন এসেছে রাষ্ট্রের গঠন কাঠামো ব্যবস্থা নীতি বদলেছে তবে মূল স্পিরিট একটাই ছিল আর তা হল এই রাষ্ট্র ছিল এমন একটি রাষ্ট্র যা দুনিয়ার বুকে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবে আর মুসলিমরা এই রাষ্ট্রের প্রধান খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে রসুল সাল আলি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন তা ছিল মদিনায় এরপর আলী রাদেল্লা ওয়ানহর সময়ে এর রাজধানী হয় ইরাকের কুফা এরপর কালের পরিক্রমায় এই রাজধানী বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয় এর মধ্যে আছে সিরিয়ার দামাসকাস ইরাকের বাগদাদ সব শেষে তুরস্কের ইস্তাম্বুল খেলাফতের ইতিহাস গৌরবের ইতিহাস তবে স্বপ্নের রাজ্যভূমি নয় এই পুরো সময়টা জুড়েই চড়াই উতরাই অর্জন ব্যর্থতা জয় পরাজয় এর ইতিহাস আছে প্রায় বারোশো বছর ধরে মুসলিমরা ছিল বিশ্বের সুপার পাওয়ার সামগ্রিকভাবে বলা যায় এই সময়টা মুসলিমদের জন্য নিরাপত্তা মর্যাদার উন্নতি সময় কারণ মুসলিম বিশ্ব তখন তবে সপ্তদশ এবং পর থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। মুসলিমদের হাত থেকে একটির পর একটি দেশ হাত হতে থাকে কাফির সাম্রাজ্যবাদ শক্তি ব্রিটেন ফ্রান্স ইতালি আর রাশিয়ার হাতে এক এক করে অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলিমদের খিলাফতের কেন্দ্রস্থল ইস্তাম্বুল পর্যন্ত চলে যায় কাফির শক্তিদের হাতে আর তারই হাত ধরে উনিশশো সালে খিলাফত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষিত হয় মুসলিম উম্মার ইতিহাসে সবচেয়ে দুঃখজনক আর বেদনাদায়ক মুহূর্তের একটি ছিল এই খিলাফতের অবলুব খিলাফত বিলুপ্ত হলেও মুসলিম বিশ্বে এর আবেদন ও একে ফিরিয়ে আনার প্রচেষ্টা হারিয়ে যায়নি বিভিন্ন মুসলিম ভূমিতে অনেক আলিম এবং মুজাহিদরা সরিয়া পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন খিলাফত এখনও প্রতিষ্ঠিত হয়নি তবে নবীজি সাল্লু আলিহু আসালামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি শেষ জামানায় খিলাফাত আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে আমরা দোয়া করি আমরা যেন সেই গৌরবময় সময়কে দেখে যেতে পারি আমিন এবার প্রবেশ করা যাক নবীজি সাল্লু আলিউ আসাল্লামের মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনায় মদিনায় পা ফেলার প্রথম দিন থেকেই নবীজি এই রাষ্ট্রকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেন মদিনার শান্তি ও স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখার জন্য তিনি কাজ শুরু করেন স্বাভাবিকভাবেই নবগঠিত একটি রাষ্ট্রে অনেকগুলো জটিলতা বা ক্রাইসিস থাকে নবীজ ইসাল আলী ওয়াসাল্লাম সেগুলোকে চিহ্নিত করেন এবং সে অনুযায়ী বেশ কিছু প্রজেক্ট হাতে নেন এই রাষ্ট্রের অভ্যন্তরীণ কিছু যেমন দুর্বলতা ছিল তেমনি ছিল বহিশত্রুর আক্রমণের হুমকি যেমন মুহাজিররা মদিনা আসার কারণে মদিনায় কিছুটা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয় সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে একটি বড় চ্যালেঞ্জ ছিল মুসলিম ইহুদি ও মুশ্রিকদের মধ্যকার সম্পর্কের এমন আইনগত ভিত্তি স্থাপন করা যা রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবে এবং রাজনৈতিক অস্থিরতাকে সামাল দিতে সক্ষম হবে সামরিক শক্তিমত্তা বিবেচনায় মোদিনা তখনও যথেষ্ট সমীহ লাভ করার মতো অবস্থায় পৌঁছায়নি সব বিবেচনা করার পর মোদিনায় পৌঁছে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম চারটি প্রজেক্ট হাতে নেন এগুলো হলো এক নম্বর মসজিদ নির্মাণ এটি ছিল মোদিনা রাষ্ট্রের ইমানি বা মূল আধ্যাত্মিক শক্তির কেন্দ্র দুই নম্বর মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা এটি ছিল রাষ্ট্রের সামাজিক দিক তিন মোদিনার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক কেমন হবে সেই ব্যাপারে একটি সুস্পষ্ট দলিল বা সনদ প্রণয়ন এটি ছিল রাষ্ট্রের আইনি বা রাজনৈতিক কাঠামোর ভিত্তি এবং চার মুসলিম সেনাবাহিনী গড়ে তোলা এটি ছিল রাষ্ট্রের মিলিটারি বা সামরিক অ্যাসপেক্ট আমরা আজকের পর্বে প্রথম প্রজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ রসুল্লাহাল আলীনায় পৌঁছেই প্রথমে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এমন কি নিজের থাকার ব্যবস্থা করার আগে তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম কুবাতে অবস্থানকালেও একই কাজ করেছিলেন মসজিদ হল মুসলিমদের শিক্ষা কেন্দ্র আর এ কারণেই রসুল উল্লাহ সবকিছুর আগে মসজিদ নির্মাণের দিকে দৃষ্টি দেন মক্কায় তিনি দার আল আরকামে মুসলিমদের প্রশিক্ষণের কাজ চালাতেন পরবর্তীতে মদিনায় মসজিদ নির্মাণের মধ্য দিয়ে দার আল কার্যক্রম ব্যাপকতা লাভ করে তবে মক্কায় দারাল আরকাম ছিল একটি গোপন জায়গা সেখানে মুসলিমরা সালাপ করতে আসত এবং কোরআন শিক্ষানিত। কিন্তু মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় আর কোনো গোপনীয়তার প্রয়োজন ছিল না মুসলিমরা প্রকাশ্যে ইবাদত করতে শুরু করল কোনো ধরনের ভয় ছাড়াই আর এই মসজিদে হল আল মসজিদ আল নবাবি রসুল্লাহসাল্লু আলী আসাল্লাম উটের পিঠে চড়ে মদিনায় প্রবেশ করলেন আর সবাই তার সাথে সাথে হাঁটছিল লোকজন যার যার দিকে উটটিকে টানাটানি করছিল তখন রসুল্লাহসাল্লুসাল্লাম বললেন এটিকে ছেড়ে দাও কারণ এটি আল্লাহর নির্দেশে চলছে উটটি মদিনার রাস্তা ধরে হাঁটতে লাগল এবং থামলো একটি শুকনো খেজুরের মাঠে সেই মাঠের মালিক ছিল দুই এতিম ছেলে উঠটি হাটু থামলে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বললেন এটি হলো আমাদের মসজিদের জায়গা ইনশাআল্লাহ সেই জায়গাটি ছিল দুই এতিম ছেলের তাদের নাম সাহেল এবং সোহাইল রসুল্লা সাল্লু আলিহাস্লাম জায়গাটি এতিম বালকদের কাছ থেকে কিনে নিতে চাইলেন কিন্তু তারা বিক্রি করতে রাজি হল না বরং তারা সেই জায়গাটি কোনো টাকা ছাড়াই রসুলুল্লাহকে দিতে চাইল কিন্তু নবীজ সাল্লাহ আলহিহাসাল্লাম টাকা দিয়েই তাদের কাছ থেকে জায়গাটি কিনে নিলেন জায়গাটি মসজিদের জন্য এবং রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের থাকার জন্য নির্বাচন করা হলো। এই মসজিদের ফাউন্ডেশন ছিল পাথরের দেয়াল তৈরি করা হয়েছিল কাদামাটির ইট দিয়ে আর ছাদ তৈরি করা হয়েছিল তাল পাতা দিয়ে বৃষ্টি হলে পাতা চুইয়ে বৃষ্টির পানি তাদের মাথায় পড়ত আর মেঝেতে ছিল শুধু বালি মসজিদটি ছিল খুবই সাদামাটা উচ্চতায় মানুষের গরপর্তা উচ্চতা থেকে সামান্য বেশি কিন্তু এটি হল ইসলামের ইতিহাসের সবচেয়ে বরকতময় মসজিদ এখানেই মুসলিমদের প্রথম ও সেরা প্রজন্মটি দিনের শিক্ষা লাভ করে রসুল্লা সাল্লাহু আলিয়াসাল্লাম নিজেও শাহাবাদের সাথে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজ কাঁধে ইট বহন করেছিলেন মসজিদে ছিল তিনটি দরজা পেছনে পূর্বে আর পশ্চিমে পূর্ব দিকের দরজা দিয়ে নবীজি সাল্লু আলহিসাল্লাম মসজিদে ঢুকতেন মসজিদের সাথে লাগোয়া করেই নবীজির জন্য থাকার ঘর নির্মাণ করা হলো। এই ঘর দুনিয়াবী রাজাবাদশাহ প্রকাণ্ড প্যালেস বা দুর্গের মতো অতিকায় কিছু ছিল না রসুল্লা সাল্লু আলী আসালামের ঘর ছিল ভারী সাদামাটা কাদামাটি পাথর আর তাল পাতা তৈরি ঘরে তেমন কোন ফার্নিচার ছিল না আল হাসান একটি বর্ণা এখানে উল্লেখ্য তিনি বলেন আমি রসুলের ঘরগুলো দেখেছি সেগুলো এত ছোট ছিল যে আমি হাত দিয়ে ঘরের ছাদ ধরতে পারতাম শুধু উচ্চতাই নয় আকারেও রসুল্লাহ সাল্লু আলি হাসলামের ঘর ছিল বেশ ছোট রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম যখন আয় সারদাল আনহার ঘরে সালাত আদায় করতেন তখন ঘর ছোট হওয়ার কারণে সিজদা দেওয়ার সময় আয়সেরা দেহ আনহার পায়ে টোকা দিতেন যাতে তিনি পা সরিয়ে নেন এবং তিনি সিজা দিতে পারেন সে সময়টাতে মদিনায় উঁচু দালান বানানো নিয়ে প্রতিযোগিতা চলত যার দালান যত উঁচু তার তত প্রতিপত্তি যুদ্ধের সময় উঁচু দালানগুলো দুর্গ হিসেবে কাজে লাগাত আর শান্তির সময়ে দালানগুলো ছিল লোক দেখানোর বস্তু আল্লাহ রসুলসাল আলিহাসাল্লাম চাইলেই সেরকম কিছু করতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি কারণ তিনি এই দুনিয়ায় থাকতে আসেননি তার গন্তব্য ছিল আখিরা মসজিদে নবমে নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আলোচনা শুরু হল কিভাবে সবাইকে সালাতের দিকে আহ্বান করা যায় কেউ কেউ বলল সালাতে সময় হলে পতাকা উত্তোলন করা হোক কিন্তু সেটা খুব উপযোগী ছিল না কারণ ঘরে থাকলে বা দূরে থাকলে সেটা কারো চোখ এড়িয়ে যেতে পারে কিংবা অন্ধকারে সেটা দেখাও যাবে না কেউ পরামর্শ দিল খ্রিস্টানদের মতো করে ঘণ্টা ব্যবহার করা অথবা মদিনার ইহুদিরা যেভাবে হর্ন ব্যবহার করত সেরকম কিছু করা কোনো প্রস্তাবই রসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লামের মনোভূত হল না এমন সময় রসুল্লাহর একজন সাহাবি আবদুল্লাহ বিন জাইদ রাজিল্লাহ আনহু একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একটি লোভ একটি ঘন্টা বহন করছে তা দেখে তিনি ওই লোকের কাছে ঘণ্টাটির দাম জানতে চান লোকটি আবদুল্লাহকে জিজ্ঞেস করল তুমি কেন ঘণ্টাটা চাও উত্তর দিলেন যে তিনি এটা দিয়ে মানুষকে দিকে আহ্বান করবেন লোকটি উত্তরে তার কাছে আব্দুল্লাটি কি লোকটি তাকে বলতে বলল আব্দুল্লা বিন সাইদ রাদিল্লাহ ও আহু রসুল্লাহ সাল্লু আলি এই স্বপ্নের কথা জানান স্বপ্নের বর্ণনা শুনে রসুল্লা সাল্লু আলী আসালাম বুঝতে পারলেন যে এই স্বপ্ন সত্য স্বপ্ন এরপর তিনি আব্দুল্লাকে বললেন বিলালকে এই আজান দেয়া শিখিয়ে দিতে বিলাল আনহুর কণ্ঠস্বর ছিল খুব জোরালো আর সুন্দর আজানের শব্দ শুনতে পেয়ে অমর রাদিল্লাহ আহ দ্রুত মসজিদে আসেন তিনি বললেন তিনিও স্বপ্নে এই কথাগুলো শুনেছেন একাধিক ব্যক্তি একই স্বপ্ন দেখার অর্থ হল স্বপ্নটি সত্য সেই থেকে আজান ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীকসমূহ একটি যেসব জায়গায় প্রকাশ্যে আজান দেওয়া হয় সেসব জায়গায় ইসলাম ও মুসলিমদের উপস্থিতি আছে এমনটা ধরে নেওয়া হয় আমরা এবার জানার চেষ্টা করব রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের খুদ্বা কেমন ছিল মদিনায় আসার পর আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লাম জুম্মার সালাতের খুদ্া নিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায় আমরা এর মধ্যে দুটি ক্ষুদ্বা উল্লেখ করব প্রথম খুদ্বায় তিনি বলেন ভাইয়েরা ভালো কাজে এগিয়ে যাও নিজের জন্য ভালো আমল আল্লাহর কাছে জমা করো। জেনে রাখো আল্লাহর শপথ তোমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যু এসে হাজির হবে সেদিন তোমরা তোমাদের যাবতীয় সম্পদ পেছনে ফেলে যাবে তোমাদের পালিত পশুগুলো প্রতিপালকবিহীন অবস্থায় পড়ে থাকবে সেদিন তোমাদের আর আল্লাহর মাঝে কোনো দোবাসী থাকবে না কোনো পর্দা থাকবে না সেদিন তোমাদের রব তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি আমার রাসুল যায়নি সে কি তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দেয়নি আমি তোমাকে অর্থবিত্ত দিয়েছি আমার নিয়ামতে তোমাকে পরিপূর্ণ করে রেখেছি কিন্তু তুমি নিজের জন্য এই দিনের জন্য কি আমল পাঠিয়েছ সেদিন প্রত্যেকে তার ডানে বামে অসহায়ের মতো তাকাবে কিন্তু কিছুই দেখতে পাবে না অতপর সামনে তাকিয়ে সে দেখতে পাবে জাহান্নামের আগুন তাই তোমাদের সাধ্য অনুযায়ী নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো যদি একটি খেজুরের অংশবিশেষ দান করা তোমাদের সাধ্যে কুলায় তবে তাই করো। যদি এটুকু করার সামর্থ্যও না থাকে তবে দুটি ভালো কথা বলো ভালো আচরণ করো। জেনে রেখো প্রত্যেকটি ভালো কাজকেই আল্লাহ তালা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করেন আল্লাহ নিরাপত্তা মমতা আর বারাকা তোমাদেরকে ঘিরে থাকুক এরপর নবীজ সাল্লু আলী আসসালাম দ্বিতীয় আরেকটি ভাষণ দেন তিনি বলেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহালা আমি তার প্রশংসা করছি এবং তার নিকট সাহায্য প্রার্থনা করছি আমাদের নসের অনিষ্ট থেকে আর আমলের ত্রুটি থেকে আমরা আল্লাহর নিকট পানাহ চাইছি আল্লাহ যাকে হিদায়ত দান করেন তাকে গোমরা করার কেউ নেই আর আল্লাহ যাকে গোমরা করেন তাকে হিদায়ত দেওয়ার কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহর কালাম নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর কথা আল্লাহ যার অন্তরকে সুশোভিত করেছেন এবং যাকে ইসলামে প্রবেশ করিয়েছেন কুফরির পর সে নিঃসন্দেহে সফলকাম হয়েছে অন্য মানুষের মধ্য থেকে আল্লাহ তাকেই বাছাই করে নিয়েছেন আল্লাহর বাণী নিঃসন্দেহে সুন্দরতম বাণী এবং সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ ও মর্মস্পর্শী বাণী আল্লাহ যাদেরকে ভালোবাসেন তোমরা তাদেরকে ভালোবাসবে তোমাদের অন্তরের সবটা দিয়ে আল্লাহকে ভালোবাসবে আল্লাহর বাণী আর জিকি সম্পর্কে তোমরা ক্লান্তিবোধ করো না এই ব্যাপারে তোমাদের অন্তর যেন কঠিন ও কঠোর না হয় আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেন তা থেকে তিনি কিছু কিছুকে নির্বাচিত করেন ও বৈশিষ্ট্য মণ্ডিত করেন আল্লাহ যাকে মনোনীত করেন তার উত্তম নামকরণ করেন এবং উত্তম বান্দাদের মধ্য থেকে তাকে স্থান দান করেন এবং তাকে উত্তম কথা শিক্ষা দান করেন আর যেসব বস্তু মানুষকে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে তিনি হালাল ও হারাম নির্ধারণ করেছেন সুতরাং তোমরা আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে আর কোনো কিছুকেই শরিক করবে না এবং তাকে যেভাবে ভয় বা সমেহ করা উচিত সেভাবে ভয় ও সমীহ করবে এবং আল্লাহর ব্যাপারে তোমাদের মুখে যা বলো সেসব কথার মধ্যে উত্তম কথাটাই বলবে এবং তোমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করবে আল্লাহর রহমতে তারা। নিঃসন্দেহে আল্লাহ রাগ করেন তার কৃত অঙ্গিকার ভঙ্গের তরুণ ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার এখন জানা যাক এই মসজিদ নির্মাণের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই আল্লাহ বোলে জমরু বিল মরুফি হিল ও আকিবুল তারা হল এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা করবে। হাজ সালাদচল্লিশ অর্থাৎ আল্লাহ আল্লাহাল মুসলিমদেরকে জমিনে কর্তৃত্ব দান করার পর তারা প্রথমে যে কাজটি করেছেন তা হল সালাদ প্রতিষ্ঠা করা সালাদ প্রতিষ্ঠা করার এই কাজ শুরু হয়েছিল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজে রসুল্লাহ সাল্লাহু আলিয়া স্বশরীরে শ্রম দিয়েছেন তিনি আর অন্য দশজনের মতো পাথর আর ইট বহন করেছেন নিজের হাতে মাটি খুঁড়েছেন আরামে বসে থেকে অন্যদেরকে আদেশ দিয়ে কাজ করিয়ে নেননি এখনকার সময়ের একজন শাসক ফিতা কেটে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ফটোশ্যুট করেই তার দায়িত্ব শেষ করে কিন্তু আল্লাহর আল্লাহ রসুল্লাহু আলী সাল্লাম নিজের হাতে মসজিদ নির্মাণের কাজে অংশ নিয়েছেন কারণ এই কাজে সবাব আছে আর অন্য সকলের মতো তিনিও এই সবাবের প্রত্যাশী কোনো কাজকেই তিনি ছোট মনে করতেন না সাহাবিরা নবীজিকে খাটাখাটি করতে দেখে অবাক হয়ে যান উসাইদি হুদায় এগিয়ে এসে বললেন ইয়া আল্লাহ রসুল আপনার জিনিসগুলো আমাকে বহন করতে দিন নবীজি সাল্লাহ আলী বললেন তুমি বরং অন্য কিছু বহন করো আল্লাহর চোখে তুমি আমার থেকে বেশি করিম নও ইসলামে নেতৃত্ব মানে অন্যকে আদেশ দেওয়া নয় ইসলামের নেতৃত্ব হল অন্যের সেবা করা আর এই কাজটি রসুল উল্লা সাল্লু আলিবাস্লাম নিজ হাতে করে দেখিয়েছেন এখান থেকে আমরা একটা বিষয় শিখি তা হল শুধু কথা বলার চাইতে নিজে একটি কাজ করে দেখানো বেশি প্রভাব সৃষ্টি করে ইসলাম মানুষের দক্ষতাকে মূল্যায়ন করে মানুষ যে কাজে দক্ষ সেই কাজটি তার করা উচিত যেমন মসজিদে নবম নির্মাণ কাজে রসুল্লাহ সাল্লু আলহাম ও সাহাবাদের সাথে ইয়ামার এক লোক ছিলেন তিনি ছিলেন নমুসলিম পেশা ছিলেন একজন মিস্ত্রি তার নাম তালাক এবেন আল ইয়ামামি এই ব্যক্তি সকলের সাথে ইট আনা নেওয়ার কাজে যোগ দিতে চাইলেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তাকে এই কাজে নিয়োজিত না করে বরং ইটের মিশ্রণ তৈরি করার কাজে নিয়োগ দিলেন রসুল্লাহ আলিহাস্লাম এই নির্মাতা ব্যক্তিকে সেই কাজটি করতে বলেছেন যে কাজে সেই দক্ষ দিনের কাজের ব্যাপারে সবাই একই কাজ করবে বিষয়টা তেমন নয় সবাইকে যে একজন ভালো দায়ী ইমাম বা আলিম হওয়া লাগবে ব্যাপারটি আসলে তা না আল্লাহ এক একজনকে এক এক রকম দক্ষতা বা গুণ দিয়েছেন আর এই দক্ষতাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য গুণ তিনি তার কর্মীদের দক্ষতা কিসে তা নিতে পারেন এবং সেই দক্ষতাকে বিকশিত করে তুলতে সাহায্য করেন এখন কয়েকটা পয়েন্টের মাধ্যমে মসজিদের ভূমিকা কি কি তা জেনে নেওয়া যায় একটি মুসলিম সমাজে তখনই শান্তি এবং শৃঙ্খলা থাকবে যখন সেই সমাজ ইসলামী বিশ্বাস ও মূল্যবোধ ধারণ করবে এবং ইসলামী আইন প্রয়োগ করবে একটি সমাজকে ইসলামের আদর্শে ও আদলে গড়ে তোলার এই কাজটি হয় মসজিদে মসজিদ হলো ইসলামের কেন্দ্র আল্লাহ বলেন তুমি ওর ভিতরে কখনো দাঁড়াবে না প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকোয়ার উপর প্রতিষ্ঠিত তোমার দাঁড়ানোর জন্য সেটাই অধিক উপযুক্ত সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা লাভ করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা লাভকারীদের ভালোবাসেন সুর আত্মা একশো আট আল্লাহ আর বলেন হুহ ফি হুই সি বাল বিক্রিল কমিস ওই কমিস ওই তিয় ফোন ফোন তত পল্লব ফিহিল কুলুব স আল্লাহ যেসব ঘরকে মর্যাদায় উন্নীত করা এবং সেগুলোকে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় বিরত রাখেনা না আল্লাহ স্মরণ থেকে নামাজ কায়েম থেকে এবং জাকাত প্রদান করা থেকে তারা ভয় করে সেদিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে তার আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন সুরআন্নোর আয়াত ছত্রিশ থেকে আটত্রিশ বর্তমান সময়ে মসজিদকে শুধুমাত্র ইবাদতের স্থান মনে করা হলেও রসুল যুগে মসজিদকে শুধু ইবাদতার স্থান মনে করা হতো না এটি ছিল ধর্মীয় ও সামাজিক স্থান মসজিদ ছিল সমাজের ব্যস্ততম প্রাণকেন্দ্র দুই নম্বর পয়েন্ট মসজিদ ইট কাঠের নিছক একটি দালান নয় মসজিদে প্রাণ হল মসজিদে ভিতরে থাকা মানুষগুলো করায়নে সেই সব মানুষের প্রশংসা করা হয়েছে যারা আল্লাতাল ঘর মসজিদে অবস্থান করে এবং সেখানে শুধুমাত্র আল্লাহর কথা স্মরণ করে তারা হয়তো ব্যবসা বাণিজ্য করে কিন্তু মসজিদে গেলে তারা সেসবের কথা স্মরণ করে না আল্লাহ তাল্লার ঘরে থাকা অবস্থায় তারা শুধুমাত্র আল্লাহকেই স্মরণ করেন মসজিদ হচ্ছে সলাদ ও জিকরের স্থান এটি মসজিদের প্রথম ও প্রাথমিক ভূমিকা তিন নম্বর পয়েন্ট মসজিদ হল মুসলিমদের জন্য শিক্ষা কেন্দ্র মক্কায় মুসলিমদের শিক্ষা কেন্দ্র ছিল দারাল আকাল আর মদিনায় ছিল আল মসজিদ আর নওয়ি এখানেই রসুল্লাহ সাল্লাহ আলহাম খুতবা দিতেন কথা বলতেন আলোচনা করতেন আল্লাহ করতেন ন মুসলিমরা মসজিদে দাওয়াত দিত মসজিদ ছিল এলম ব্রহণের স্থান চার নম্বর পয়েন্ট রসুল্লাহসাল্লু আলহাম বলেছেন যদি মানুষ আল্লাহ তালার ঘরে অর্থাৎ মসজিদে একত্রে বসে আল্লাহ তালার কিতাব অধ্যয়ন করে এবং তা নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আল্লাহ তাদেরকে চারটি জিনিস দেবেন সাকিনা বা প্রশান্তি রহমত বা দয়া ফেরেস তারা তাদেরকে ঘিরে রাখবে এবং আল্লাহ তালা আরও উন্নত জমায়েতে তাদের নাম উল্লেখ করবেন পাঁচ নম্বর পয়েন্ট মসজিদ হলো মুসলিমদের একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়গা অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের একটা স্থান এটি তাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেসব মুসলিমরা মসজিদে জামাতের সালাদ এবং জুম্মার সালাদ আদায় করেন তারা দিনে পাঁচবার একে অপরের সাথে দেখা করার সুযোগ পান এটি তাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধকে মজবুত করে দেয় ৬ নম্বর পয়েন্ট মসজিদে নবাব ছিল পথিক ও গরিবদের জন্য থাকার জায়গা এই মসজিদে আশ্রয় নেয়া সাহাবিদের বলা হতো আহলুসুফা আহলুসুফাতে নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব সাত নম্বর পয়েন্ট মসজিদ থেকেই তৎকালীন সময়ে সেনা দল জিহাদের জন্য যাত্রা আরম্ভ করত। আমিরের হাতে জিহাদের পতাকা তুলে দেওয়া হতো মসজিদ থেকেই আট নম্বর পয়েন্ট মসজিদ হল দাওয়াতের স্থান ইয়েমেন থেকে আগত খ্রিস্টানরা মসজিদে অবস্থান করেছিল তারা সেখানে অবস্থানকালে মুসলিমদের ইবাদতরত অবস্থায় দেখতে পেত এবং মুসলিমদের সাথে রসুল্লাহ সাল্লু আলহামের আলোচনাও শুনতে পেয়েছিল এ থেকে বোঝা যায় শর্ত সাপেক্ষে অমুসলিমরা মসজিদে প্রবেশের অনুমতি পেতে পারে মসজিদে নবাব ছিল খুবই সাদামাটা কিন্তু এখান থেকে জ্ঞান অর্জন করেছেন মুসলিমদের শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবাগন অথচ বর্তমান সময়ে অনেক বড় বড় মসজিদ থাকলেও এই মসজিদগুলো ইলমের প্রতীক নয় বরং অর্থের শ্রাদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব মসজিদে নবমের মর্যাদা কি আবু সাঈদ আল হুজিরাদ আনহুর পুত্র আব্দুর রহমান আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে মসজিদের ভিত্তি তা কোয়ার উপর স্থাপিত হয়েছে সেই মসজিদ সম্পর্কে আপনার পিতাকে আপনি কীরূপ বলতে শুনেছেন তিনি বলেন আমার পিতা আমাকে বলেছেন তার কোন এক স্ত্রীর ঘরে আমি রসুলের নিকট উপস্থিত হলাম আমি বললাম হে আল্লাহ রসুল সে মসজিদ কোনটি যার ভিত্তি তা কোয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে বলেন তিনি এক মুষ্ঠি কঙ্কর তুলে তার জমিনের উপর নিক্ষেপ করলেন অতপর বললেন তা তোমাদের এই মসজিদ মদিনার মসজিদ বর্ণনাকারী আবু সালামা বলেন এখন আমি বললাম আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চিত আমি আপনার পিতাকে এভাবেই ওই মসজিদের উল্লেখ করতে শুনেছি হাদিস মুসলিমে বর্ণিত আছে বলেছেন আমার মসজিদে একজিদুল হারাম বা কাবা ব্যতীত অন্য যে কোনো মসজিদে এক হাজার ওয়াক্ত সালাত অপেক্ষা উত্তম এর মানে হল কেউ যদি মসজিদে নবমীতে একবার ঈশা সালাত আদায় করেন তাহলে সেই এক ওয়াক্ত সালাতের সবাব অন্য মসজিদে তিরাশি বছর ধরে ঈশার সালাত আদায় করার মত হবে রসুল্লাহু আলহামের মসজিদে সালাত আদায়ের এই হল ফজিলত রসুল্লাহু আলী আসাল্লাম আরো বলেছেন সফরের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে তোমাদের ভ্রমণ করা উচিত নয় মসজিদ তিনটি হল আল মসজিদুল হারাম অথবা কাবা আল মসজিদুল আকসা অথবা জেরুসালামের মসজিদ আর আমার এই মসজিদ মসজিদে নব্বী রসুল্লাহু আলহ্লাম আরো বলেছেন জান্নাতের বাগানগুলোর মাঝে একটি বাগান আছে সেটি আমার বাড়ি আর আমার মসজিদের মেম্বারের মাঝে অবস্থিত আর আমার মেম্বারটি আছে একটি মাঝে আলকাউসার আমরা একটু আগে উল্লেখ করেছিলাম আহলুসুফার কথা নেওয়া যাক এই আহলুসুফা কারা যখন কিবলা উত্তর দিকে অর্থাৎ জেরুসালেম বরাবর ছিল তখন মসজিদ নবমীর পাশে ছায়ার জন্য একটি ছাউনি তৈরি করা হয় সেই ছাউনুটি আসুফ্ফা নামে পরিচিত ছিল এমন হাজার আসুফা সম্পর্কে বলেছেন যে মসজিদ নবীর পিছনের জায়গাটি আজ সুফার নামে পরিচিত ছিল এখানে ছিল একটি ছাউনি এটি মূলত সেসব মানুষদের জন্য তৈরি করা হয়েছিল যাদের কোনো পরিবার বা থাকার জায়গা ছিল না সেখানে যারা থাকতেন তাদের বলা হতো আহলুসুফা আবুহ রায়রা রাদিয়াল আনহু একজন আহলুসুফা ছিলেন তিনি বলেছেন আহলুসুফার অধিবাসীরা ছিলেন ইসলামের অতিথি তাদের দেখাশোনার জন্য কোনো পরিবার বা সম্পদ ছিল না তাই তারা সেখানে থাকতেন তবে যারা সেখানে থাকতেন সবাই যে অর্থনৈতিক টানাপড়ানোর কারণে নিতান্তই বাধ্য হয়ে থাকতেন বিষয়টা তেমন নয় কেউ কেউ স্বেচ্ছায় এমন একজন সাহাবি ছিলেন আবু রহু তার সম্পদ ছিল কিন্তু তিনি পড়াশোনা করে দিন কাটাতে ভালোবাসতেন তাই তিনি আসুফায় অন্যান্যদের সাথে থাকতেন আবুহুরাই রদ আনহু প্রথম দিকের সাহাবিদ ছিলেন না তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তারপরও তিনি মুহাজির ও আনসারদের থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন কিভাবে এত সম্ভব হল এই ব্যাপারে আবু হরাই রিয়াল আনহু বলেছেন মহাজিররা যখন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি খুদা পেটে রসুল্লাহ আলী অনুসরণ করতেন তার তেমন কিছু ছিল না কিন্তু তারপরও তিনি রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের সাথে সাথে থাকতেন মহাজিররা কিছু ভুলে গেলে তিনি সেগুলো মনে রাখতেন অন্যদিকে আনসাররা তাদের ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকত আনসাররা কিছু ভুলে গেলে তিনি সেগুলো মনে করে দিতেন আবু হাই রাজিউল্লাহু তার দিনই পড়াশোনার জন্য ফুল টাইমের পর্যালোচনা করার মতো সময় পেতেন তিনি রাতের অংশ ছিল ঘুমানোর জন্য আরেক অংশ সারাদিন তিনি রসুল্লাহ সাল আলহিমের যত হাদিস শুনেছেন তা নিয়ে পর্যালোচনা করতেন যখন অন্যান্য মহাজির ও আনসারকন ব্যবসা ও ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন আবু হুরাই আনহু আহলুসুফার সময় দিতেন এবং রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের সাথে থেকে সারা সারাদিন পড়াশোনা করতেন আুফায় যারা থাকতেন তাদের ভরণ পোষণের একটি উৎস ছিল রসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লামের পাঠানো সাদাক্কা রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম কোনো সাদাকা পেলে সেখানে পাঠিয়ে দিতেন তিনি কোনো উপহার পেলে নিজের জন্য কিছুটা রেখে বাকিটুকু সুফাবাসীদের জন্য পাঠিয়ে দিতেন তিনি ধোনি সাহাবেদের উৎসাহ দিতেন যেন তারা আসুফার অধিবাসীদের নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায় রসুল্লাহ সাল্লু আলী হাসলাম বলেছেন যদি কারো কাছে দুই জনের জন্য যথেষ্ট খাবার থাকে তাহলে সে যেন সেই খাবারে তৃতীয় জনকে আহ্বান করে যদি কারো কাছে চার জনের জন্য যথেষ্ট খাবার থাকে তাহলে সে যেন এক বা দুই জনকে সে খাবারে শরিক করে যেসব সাহাবা আহলুসুফাতে নিমন্ত্রণ করতেন তারা কটিপতি ছিলেন এমন নয় কিন্তু রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তাদের বলেছেন যদি তাদের কাছে দুই জনের যথেষ্ট খাবার থাকে তাহলে যেন তৃতীয় আরেক জনকে নিয়ে খায় উদারতা ও অন্যের জন্য নিজের জিনিস ছেড়ে দেওয়া এই গুণগুলো ইসলামের একেবারে প্রাথমিক যুগ থেকে অনুশীলিত হয়ে আসছে ইসলামের প্রথম প্রজন্মের মানুষগুলোর মধ্যে যে বন্ধন দেখা যায় তা আর কোনো যুগে দেখা যায় না ইয়েম গরিব অভাবীদের প্রতি দয়া দেখানো অতিথিদের সাথে সৌজন্যমূলক আচরণ করা এ সকল ব্যাপারে আল্লাহ আল্লাহাজাল কোরআনের অনেক আয়ত অবতীর্ণ করেছেন এই কাজগুলো কিন্তু ইবাদতেরই সামিল কোরআন নাজিলের শুরু থেকে এসব ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার সাথে অন্যের জন্য ত্যাগ শিকার জড়িত এবং এই ইবাদত আল্লাহ তালার অনেক পছন্দের একটি ইবাদত ফাতিমা রাদেল্লাহ আহা ছিলেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের মেয়ে রসুল্লাহ সাল্লু আলী এই মেয়েকে খুবই ভালোবাসতেন ফাতিমা ঘরের সমস্ত কাজ নিজের হাতে করতেন তার হাতে ফসকা পরে গিয়েছিল স্বামী আলী বিন আবি তালিব রাদেল্লাহ আহ তাকে জানালেন যে রসুল্লাহর হাতে কিছু দাস এসেছে ফাতিমা যেন তার পিতার কাছে গিয়ে একজন দাসের জন্য সুপারিশ করে ফলে ফাতেমারাদ আহ তার পিতার কাছে গিয়ে একজন দাসের জন্য অনুরোধ করলেন রসুল্লাহ সাল্লু আলী হাসলাম বললেন আমি তোমাকে কোনো দাস দিতে পারছি না কারণ আমি সুফাবাসীদের খালি পেটে থাকতে দিতে পারি না তাদের জন্য খরচ করার মতো আমার কাছে টাকা এখন নেই আমি এই দাসদের বিক্রি করে দিব আর সেই টাকা তাদের জন্য ব্যয় করব। এ থেকে বোঝা যায় রসুল্লাহসাল্লু আলী হাসাল্লাম আহ সুফার জন্য কতটা চিন্তিত ছিলেন যখন নবীজ সাল্লু আলি হাসলামের নাতি হাসান জন্ম নিলেন তখন নবীজি হাসানের চুলের সমপরিমাণ রূপা আহলুসুফাদের সাদাক্ষা করে দেন তবে এমনটা ভাবা সমীচীন হবে না যে আহলুসুফারা বসে বসে বিনামূল্যে খাবার খেতেন আর কোনো কাজ করতেন না বরং তারা ছিলেন ইবাদত গুজার লোক তারা ছিলেন সত্যিকারের আবেদ তারা দিনের ব্যাপারে অনেক জ্ঞান রাখতেন তারা ছিলেন আলিম মুজাহিদ তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন যেমন আবহরের রাদেল আহু তিনি আহলুসুফার একজন সদস্য ছিলেন তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আহুলুসুফার আরেকজন সদস্য হলেন হুদাইফা বিন ইয়ামান রাদহু তিনি শেষ জামানার অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন আহলুসুফাদের মধ্যে অনেকেই জিহাদে অংশ নিতেন এমনকি কেউ কেউ বদরের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন সাফানিবেন বাইদা রাদহু খুরাই মেবেন ফাতিক আল আস্তি রদুল্লাহ আনহু খুবাই বিবেন ইয়াসাফ রহু সালমিবেন ওমায় রেল্লা আনহু এবং হারিস ইবেন আনুমান আল আনসারি রাদিল্লা আনহু অন্যদের মধ্যে অনেকে অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন হানজলা আল হাসিল রদুল্লাহ আনহু অনেকে হুদৈবিয়া সন্ধ্যে সময় উপস্থিত ছিলেন যেমন জুরহুদিন খোয়ালিদ্দ রাহানহু এবং আবু সরিয়া আল গাফারি রানহ সাকিব আমার রদ খায়বার যুদ্ধে শহীদ হন আবদুল্লাহ বিন বিজাদ যুদ্ধে শহীদ হন আর সলিম মামুলা আবু হুদা রদুল্লাহ আনহু এবং জায়দিন আল খাত্তা রাদহ শহীদ হন ইয়ামার যুদ্ধে তাদের অনেকেই জীবিকা নির্বাহের জন্য খেজুরের বীজ সংগ্রহ করে পশু পাখির খাবার হিসেবে বিক্রি করতেন তারা জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম করার চেষ্টা করতেন কিন্তু মদিনার অর্থনৈতিক অবস্থা এতটায় শোচনীয় ছিল যে তারা অন্যদের দ্বারস্থ হতে বাধ্য হতেন অবস্থা ভেদে অধিবাসীদের সংখ্যা উঠানামা করত তবে গড়ে মোটামুটি ভাবে জন সেখানে ছিলেন তারা মসজিদে নবীমের পিছনেই দিন রাত চব্বিশ ঘণ্টা থাকতেন তারা পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়েছিলেন কেননা তারা সবসময় মুসলিমদের প্রথম শিক্ষা কেন্দ্র মসজিদে নবীর কাছাকাছি থাকতেন আর এটি ছিল ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় এই কারণেই তারা অন্যান্যদের চেয়ে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন ইসলামের প্রথম প্রজন্মের সমাজটি ছিল খুব শক্তিশালী একটি সমাজ কারণ তারা একে অপরকে দেখে রাখতেন এবং কষ্ট লাঘব করতেন স্বার্থপরতা সে সমাজে ছিল না বিধায় কঠিন সময়েও একে অপরের পাশে থেকেছেন আর তাই তাদের মাধ্যমে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মুনাফিকরা তাদের ভ্রাতৃত্বে কোনো চির ধরাতে পারেনি সে সময়টাতে মুসলিমদের সম্পদ খুব একটা ছিল না কিন্তু তারপরেও তারা সমাজে কল্যাণমূলক সেবাগুলো চালু রেখেছেন আর যারা থাকতেন তারা আল আল সারদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন সমাজের মানুষদের বিভিন্ন প্রকার প্রয়োজন মেটানো এক ধরনের দাওয়াত উবাদা ইবনুস্লামিদ রাদুল্লাহ আহু বর্ণনা করেন যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম খুব ব্যস্ত হয়ে পড়তেন তখন তিনি নওমুসলিমদের দায়িত্ব আমাদের কাছে ন্যস্ত করতেন যখন কোন নও মুসলিম কাছে আসত তখন তিনি ব্যস্ত থাকলে আমাদের কাছে তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিতেন রসলুল্লা সাল্লু আলী হাসাল্লাম আমার কাছে এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন তিনি আমার বাড়িতে ছিলেন আমরা তাকে পরিবারের সদস্যদের মতোই দেখাশোনা করেছিলাম আর তাকে শিখিয়েছিলাম. আনসাররা এই ব্যাপারটি মনে রাখতেন যে এই মুহাজিরগণ সবকিছু ছেড়ে ছুড়ে মদিনায় এসেছেন তাই এখন তাদের সাহায্য দরকার রসলুল্লা সাল্লু আলিহাসাল্লাম মুসলিম সমাজকে একটি সুসংগঠিত ও সুসংবদ্ধ সমাজ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তাই তিনি প্রতিটি দলের একজন করে নেতা নির্বাচন করে দেন যেমন আবু হুরাই রদ আনহু ছিলেন আহুলসুফার আরিফ আরিফ হলেন কোনো দলের প্রতিনিধি অথবা তাদের যাবতীয় প্রয়োজন মূল নেতাকে জানানো ব্যবস্থাকারী আবু হুরাই রা আনহু আহুলুসুফার প্রতিনিধি ছিলেন রসুল্লাহ আলী আহুলুসুফাকে কোনো সংবাদ দিতে বা কিছু বলতে চাইলে আবু হুরাইনার কাছেই সংবাদ পাঠাতেন আহলুসুফার ব্যাপারে একটি ভুল ধারণার অপনতনের মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করব বর্তমানে ভ্রান্ত সুফি কিছু দল আছে যারা দুনিয়াবি আরাম আয়েস থেকে দূরে থাকে এবং কোন কাজকর্ম করে না এই দলগুলো নিজেদের এই অলসতাকে বৈধতা দেয়ার জন্য আহলুসুফার উদাহরণ দেয় তারা মনে করে আহলুসুফার অধিবাসীরা বুঝি তাদের মতোই সারা জীবন শুয়ে বসে দিন কাটিয়েছে এই ধারণা ভুল প্রমাণ করার জন্য আবহুরাই রদিয়াল আনহুর উদাহরণই যথেষ্ট আবুহুরাই রদিয়াল আনহু আহলুসুফায় সারা জীবন কাটিয়ে দেননি পরবর্তী জীবনে তিনি বাহরাইনের গভর্নর পদে দায়িত্ব পালন করেন সবচেয়ে বড় কথা আহলুসার লোকেরা অলস বসে থাকতেন না তারা ইবাদত করতেন এলম চর্চা করতেন জিহাদ করতেন হিজরতের মাধ্যমে মুসলিমরা নিরাপদে একটি আবাসস্থল পেয়েছেন কিন্তু এই আবাসস্থল পেয়ে তারা স্বাভাবিক নয়টা পাঁচটা চাকরি বা ব্যবসায় মন দিয়েছেন তা নয় যদি নিরাপদে আল্লাহর ইবাদত করাটাই ইসলামী শরিয়ার একমাত্র উদ্দেশ্য হতো। তাহলে সাহাবিরা যে যার মতো মোদিনায় ইসলাম পালন করেই ক্ষান্ত হতেন এটি নিরাপদ ভূমি খুঁজে পাওয়া ছিল হিজরতের উদ্দেশ্য কিন্তু সেটাই শেষ কথা নয় যদি নিরাপদে আল্লাহর ইবাদত করাটাই কেবল শরিয়ার মাকসাদ হতো তবে সবাই মিলে আবিসিনিয়া চলে গেলেই পারতেন কিন্তু দিন ইসলাম মুসলিমদের প্রতিরক্ষার সাথে সাথে দুনিয়ার বুকে আধিপত্য বিস্তার করতে এসেছে ইসলামের জন্য নিরাপদ ঘাঁটি স্থাপন করার পর দায়িত্ব হলো ইসলামকে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া তাই নবীজি সাল্লু আলিহাসাল্লাম এসেই নতুন উদ্যমে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে মন দিয়েছেন যেই রাষ্ট্রটি পৃথিবীর সর্বত্র ইসলামকে পৌঁছে দেবে দাওয়াতের মাধ্যমে সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops media youtube channel www.youtube.com slash raindrops media